আশা করি আপনারা ভালো আছেন আর এই রমদান মাসে তো ভালো থাকারই কথা এই মাসে যদি ভালো না থাকি তাহলে আর কোন মাসে ভালো থাকবো আমরা প্রিয়দর্শক প্রতিদিনের মতো আজও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আজকের বিষয়টি হল ফিরাতণ সমূহ আমরা সবাই একটি জানি যে নবী সাল একদিন যখন জিজ্ঞাসা করলেন কেন আমিন আমিন বলেছিলেন তিনি উত্তর দিয়েছিলেন তিনটি উত্তর তার একটি ছিল এমন যেই ব্যক্তি রমাদান পেল আদরান তারপরে রমাদান চলে গেল ওলাম জান্নাত থেকে বিচায়িত করুন দূরে সরিয়ে দিন জিব্রাই রিন এটা বলে বলছেন হে নবী আপনি বলুন আমিন অর্থাৎ হে আল্লাহ দোয়া কবুল করুন তখন নবী সালাম বলেছিলেন আমিন হ্যাঁ আল্লাহ আপনি দোয়া কবুল করুন দর্শক তাহলে রমজানের ভিতরে আমাদের তো ক্ষমা পেতেই হবে ক্ষমা আমাদের উপরে উপকরণ রয়েছে মা লাভের যেগুলো শাহী বোখারিতে শাহী হাদিসে আসছে যে ব্যক্তি ইমান এবং সোয়াবের আশায় যে রমজানের রাতের তারাবি পড়বে তাহাজুত পড়বে ইমান ইমানের কারণে এবং সবের প্রত্যাশার কারণে তার অতীতের গুণাগুলি ক্ষমা হয়ে যাবে তিন নম্বর রমজানিক মাফেরাতের উপকরণ হলো কাদরে রাতের কেয়াম মাল কাদ ইন আল্লাহ রাতে যে ইমানের চেতনায় এবং সবের প্রত্যাশায় সে সারা রাত ক্ষমা হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই তিনটি মকফেরাতের উপকরণ তো রমজানিক উপকরণ রমজানে আমরা তিনটি তো আমরা করছি করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ করবো বটে তবে এর বাইরেও আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আরো তিনটি উপকরণ আছে যেটা ব্যাপক সেগুলো একটি শাহী হাদিস একটি হাদিসে কুৎসি আল্লাহ এখানে মূল তিনটি উপকরণ বর্ণনা করেছেন আল্লাহ বলছেন আদম সন্তানি ওর গুলক আলামা কেনা কেবলাছ যে আমি কিছু দেবো তোমাকে ক্ষমা দেব আশায় যদি তুমি আমার কাছে দোয়া করো গফার তুলা কালামা কেনামিনা কেন তুমি যে অন্যায় করো না কেন আমি ক্ষমা করব তোমাকে দর্শক কত বড় আসার কথা যে আল্লাহ তালা আমাদের ক্ষমা করবেন বলে কজন করেছেন তবে শর্ত দিয়েছেন দুটো দোয়া এবং শুধু দোয়া নয় দোয়ার পাশাপাশি कबुलर आशा कबुलरत हे आदमे ऐले मे आदम सन्तान जदि तुम पृथ्वी आकाश, आकाशे मेघमला गुलमा देखे आल्लासेते गुनामाफेर एक दिशा जेट की द्वितीय कारण हिसाब से उल्लेख कर কারণ তুমি যদি সারা পৃথিবী ভরা পাপ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো মানে পৃথিবী এক পাল্লায় রাখলে যা ওজন হবে তোমার পাপ এক পাল্লায় রাখলে সে সমান ওজন হবে পৃথিবী পরিমাণ গুণা তুমি করে এসছো আমার কাছে जीवने मृत्युकाल सरिक नहीं, नहीं तुम्हें हे आदम सन्तान लकड़ा फेरा जे पृथिवीमा पाप नहीं तुम्हें পৃথিবীর পরিমাণ মাঘেরাত নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করবো তোমাকে ক্ষমা করার জন্য কারণ ফেরাতের দোয়া যেতেই আমাদেরকে অবশ্যই মাঘ পেতেই হবে অতএব মাঘ প্রথম বড় কারণ হলো দোয়া করা আল্লাহর কাছে তিরমিজীবনিত হাদিসের মধ্যে প্রথমে দোয়ার কথা এসেছে রব বলেছেন আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়ায় সারাদেব দোয়া কবুল করব। সুরা আল বাকরার একশো নম্বর আয়াত যেটা রমজান সম্পর্কে নাজিল হয়েছিল আছি সে উপরে থাকলেও জ্ঞানগতভাবে তার জীবন ও কাছে তাহলে দোয়া দোয়াকারী যখন আমাকে দোয়া করে আমি তার দোয়ায় সাড়া দেই ফালিজি বুলি বলি মিনোবি তারা যাতে আমার ডাকে সারা দেয় আমার প্রতি ইমান শোধুন যাতে তারা হেদায়ত প্রাপ্ত হয় সৎপথ প্রাপ্ত হয় এই আয়াত থেকে আমরা বুঝি যে দোয়া আল্লাহর কাছে কত বড় উপকরণ আবু দাউদিবাজার একটি হাদিসে রয়েছে আদোয়া এবাদা দোয়াই তো আসলে এবাদত মোহামানি হ্রদি আল্লাহটি মাননা করেছেন আদোয়া এবাদা এবাদতো দোয়াই দোয়াই তো এবাদত দোয়া ছড়া কোন হয় নাকি সালাত মানি তো দোয়া সালাতের মধ্যে আমরা মুখ্য হলো দোয়া সরে একটি দোয়া তী একটি দোয়া দোয়া দু একটি দোয়া ওবাদবাদতমক দোয়া প্রশংস দোয়া এই সোভান আল্লা একটি দোয়া আলহামদুল্লাহ একটি দোয়া আল্লাহ আকবার একটি দোয়া সোরে ফাঁথ একটি দোয়া আল্লাহ যত প্রশংসা করবো প্রত্যেকটি দোয়া এবাদতমূলক দোয়া দ্বিতীয় দোয়া হলো দোয়া ও মাসালা ভিক্ষাবৃত্তিমূলক দোয়া মানে চাওয়া মূলক দোয়ালার কাছে কিছু চাই যেটা আমরা চাই যে আল্লাহ আমাকে সন্তান দেন আমাকে রিজিক দিন আমাকে মুক্তি দিন আমাকে সুস্বাস্থ্য দিন আমাকে শান্তি দিন এগুলি সব দোয়া আমার সাল্লাহ ভিক্ষাবৃত্তিমূলক দোয়া এগুলি আল্লাহর কাছে মানুষ করতেই হয় আল্লাহ তো আমাদের দোয়ার জায়গা অথব এই দোয়াগুলি আমাদের করতে হবে আল্লাহ ইন সেইটা হ্যাঁ আল্লাহ তুমি চাইলে আমাকে মাফ করো যে আল্লাহ আমাকে না কারণ আল্লাহ চাইলে দাও মনে হয় যেন আল্লাহর সামর্থ্যের অভাব আছে বা কোন বাধ্যবাধকতা আছে না কিছুই নেই করিমে যত দোয়া আছে সবগুলো ধীরপত্যই ভাবেই করা আছে যদি ত্রুটি করে ফেলি দেখুন নিশ্চিত ভাবে দোয়া করা হচ্ছে হেল্লা তুমি যদি চাও তাহলে আমাদেরকে পাকড়াও না তুমি যদি চাও তাহলে আমাদেরকে দুনিয়া সৌন্দর্য দেওয়াই পাবে না হয়ে আল্লাহর কাছে নিশ্চিত চাইতে হয় আল্লাহর কাছে কোনো যদি চাও যদি কথা বলে কোনো দোয়া করতে নেই যাই হোক তো মাখেরাতের অন্যতম একটি উপকরণ হলো দোয়া তো নাচর বন্ধা হয়ে দোয়া করা এটা উচিত কোনো খান্ত নেই দোয়া করতেই থাকতে পার আল্লাহ ইন্দা আরব বাহু বাহু কালা কলা জিব্রিল কলা কাজ্রিল জ্বালবে কদায় আহা যাতে আবদি কিছু হাদিসের মধ্যে এই দোয়াটি এভাবে এই বক্তব্যটি এসেছে যে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তখন বলেন তার প্রয়োজনটা এখনই পূরণ করে দিও না পূরণ করে দিলে তার আল্লাহ শুনতে চান আমি তার দোয়ার আওয়াজটা শুনতে এই জন্য সে দোয়া করতে থাকুক তার প্রয়োজনটা পরে পূরণ করে দিও সব হায়ন আল্লাহ আহ দোয়া আল্লাহ তালা দোয়া যারা বারবার করে তাদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন সেজন্য आ, दुआ सब समय मु, मुस्लिम जो से दोर मध्य पाप से चाय पाप कर्म अल्लाहर का प्रार्थना करनी अथवा रक्त मधन छिन्न कर दुआ करनी इलाहबे সে দোয়ার্লা সন্তান চেয়েছে সন্তান দিলেন সে ব্যবসার উন্নতি চাইছে আলাদা তাকে ব্যবসার উন্নতি দিলেন সে সুস্বাস্থ্য চেয়ে আল্লাহ সুস্বাস্থ্য চাইছে আল্লাহ তাকে সুস্বাস্থ্য দেবেন অথবা ওটা না দিলে আখেরাতের জন্য পরকালের জন্য সংরক্ষণ করে রাখবেন সেটা তার জন্য উপযুক্ত নয় এই ওই জিনিসটির সমান একটি বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেবেন তাহলে দোয়া মিস নেই দোয়া করলে হয় সেটাই না হলে সেটা আখরাতে গিয়ে পাবেন না হলে যেটা চেয়েছেন पदि पाथात दोआा दो दो ध्वस नहीं सब समय तुम्हारा आल्ला, आल्ला दो करो कारण बंदा से दो दुआ दो दोआा करते थका अवस्था से हलाक होना ধ্বংস হবে না প্রিয় দর্শক অথয়ে আল্লাহ কাছে দোয়া করতে থাকা মাফের মাফেরাতের অন্যতম একটি কারণ অথবা রমদান মাসে যেমন সুরিয়ান দশ এগারো ১২ নম্বর আয়তাল্লা বলেছেন যে হু কানা তোমরা তোমাদের রবের কাছে মাখ চাও তিনি তো অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ক্ষমা করবেন সূরা হুদের 3 নম্বর আয়াতে বলেছেন ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি তোমরা ইস্তিগফার করো তোমাদের রবের কাছে তারপর তার দিকে ফিরে আসো অর্থাৎ তাহলে তোমরা ক্ষমা পাবে সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল মুস্তাগফিরিনা বিল আসহার যারা শেষরাতে আল্লাহর কাছে ইস্তিগফার করে অর্থাৎ আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন সূরা আলম আলে ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযিনা জাফালু ফাহিশাতাও যালমু তারা কোন অশ্লীল কাজ করে বসলে আল্লাহ স্মরণ করে আল্লাহ তারপর সুরান একশো দশ নম্বর বলেছেন যে ব্যক্তি কোনো মন্দ কাজ কোনো পাপ কাজ করলো আউসম নফসাহের নবসার উপরে জলুম করলো ফেরিল্লা তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলিদাহ গফুর আর রাহিমা সে অবশ্যই আল্লাহ রহিমা অত্যন্ত ক্ষমাশীল আমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করবো এটি ইস্তেকবার একটি দোয়া তারপর সঈদুল ইস্তেকফার যেটা আমরা জানি সমস্ত ইস্তেক ফার মধ্যে যেটা সর্দার আমরা করতে পারি হলো আল্লাহ আবু কবলি পো ফিরবী হে রব তুমি একমাত্র আমার সৃষ্টিকর্তা পালন আমার কোনো নেই তোমার সাথে আমি করেছি এবং তোমার সাথে যে ওয়াদা দিয়েছি সে ওয়াদার উপরে আমি আছি আমার সর্বশক্তি নিয়োগ করে সোনারতু যত কাজ আমি করেছি পাপ কাজ করেছি এগুলোর অনিষ্ট থেকে তুমি আমাকে বাছা আমাকে ক্ষমা করে দেওয়া পাইন কারণ তুমি ছাড়া আরও গুনা ক্ষমা করার নেই দর্শক এছাড়া আব্দুল বর্ণনা করেন আমরা কোথাও বসলে নবীজির সাথে আমরা শুনতাম তিনি এক বৈঠকে একসভার বলে ফেলছেন রব্বেক ফেললি অথবা লাইয়া ইনকা গফুর এটা একটি ইস্তেকবার দোয়া বা রবেক ফেললি রবেক অথবা কোরআনের দোয়া রব্বানাক ফেললেনা ولا اخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم ادي একটা ইসতিগফার দোয়া বাস সূরা ইব্রাহিমে আছে ربنا اغفر لي ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب ادي একটা ইসতিগফার দোয়া বাস সূরা নোহের সর্বশেষ আয়াতে যেটি اوله والدي و لمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزيد الظالمين الا تبارا ايبقى ببن باب الله কাছে استগফার সমাজে যাইতে পারে অতএব আমরা ইস্তেগফার করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইব এটি আমাদের এই রমজান মাসে মাগফিরাত অর্জনের একটি বিরাট উপকরণ মাগফিরাতেরmost বড় দ্বিতীয় উপকরণ হিদ পালন করলে তাকে ক্ষমা করে দেবেন যেমন সুরা আল্লাহ বলে আল্লাহ করেন করলে এটাকে মাফ করেন না বোঝা গেলে তাহিদ রক্ষা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন সুরা আন্সার একশো ষোলো নম্বর আয়তে একই কথা বলেছেন ইন্ন ফিরো কবি অয়ক ফেরু নাজা আলিকা हानि हादी बर्णा नबी सलाम्लामी गुण বাকি রাখবে না সব গুণাকে মেঝাকার করে দেবে ইসলাম অর্থাৎ সাক্ষ্য দিয়ে যে ইসলামের ঢোকে তার অতীতে সমস্ত গুনা ক্ষমা হয়ে যায় তাহলে বেশি বেশি দোয়া করা বেশি বেশি ফর করা যাতে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন رئيسك ASCII पर्यंत रखलाम سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته